ইয়ের দিক দিয়ে ভিজুয়াল দিক দিও যেখানে কংক্রিট অর্থাৎ বলা যায় যদি বলা যায় যে রাজবাড়ি তাহলে কিন্তু রক্ত করবি যে দেখা যাচ্ছে রাজবাড়ি চেহারা রাজা বলে একটা কথা আছে সাধারণত চট করে লোকে দেখবে ভাবে রাজা তার মানে রাজার ঘর তার মানে রাজবাড়ি হচ্ছে একটা ব্যাপার থাকতে পারে দেখা যাচ্ছে এখানে তার নয় রাজার ঘর বলতে কি বোঝা যায় কিন্তু স্পষ্ট কিছু রবীন্দ্রনাথ লেখে কিন্তু এইটা ডায়লগ এর মধ্যে আছে যে রাজার সঙ্গে সহজে দেখা যায় না অনেক অনেক জাল টাল আছে এবং তার একটা ইঙ্গিত গগন ঠাকুরের আকা একটা ছবি আছে ছবি আছে তাতে কিন্তু রক্তকবির একটা অস্পষ্ট জালের চেহারা আছে তাতে কিছুটা মাকসার জাল কিছুটা হিউম্যান ফিগার এই সমস্ত কিছু দেওয়া যে আমরা কিন্তু বিশ্বাস যেটা করেছিলেন এইখানে কিন্তু সত্যিকারের জাল মানে মাখনসার জাল ব্যবহার করিনি মাখসার জাল বলতে যাতে বোঝায় এটা এখানে ব্যবহার করা হয়নি এইখানে জাল বলতে যেটা বোঝা যাচ্ছে নানা রকমের রাজা বলতে একটা ক্ষমতা একটা ইয়ে একজন সায়েন্টিস্ট এখানে এখানে যেটা বোঝা যাচ্ছে একজন সায়েন্টিস্ট ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ল্ডের একজন সাইন্টিস্ট সায়েন্টিফিক ব্রেইন বলতে পারে সে রাজা নানা রকমের এক্সপেরিমেন্ট করে ডায়লগে আছে যে পৃথিবীর তুমি মাটির নিচের থেকে কোনো আর্থনাথ শোনো নন্দিনীকে বলছে বলে হ্যাঁ সৃষ্টিকর্তার চাতুরি আমি ভাঙি বিশ্বের মর্মস্থানে যা আছে সেসব ছিনিয়ে আনি সেই সমস্ত চিহ্ন প্রাণের কান্না তার মানে এক্সপ্লোশন হয় এক্সপেরিমেন্ট করে এক্সপ্লোশন হয় ধুমধড়াক্কা শব্দ হয় মাটির নিচে সমস্ত হয় কিন্তু রাজা সেইটা করতে করতে এমনভাবে মগ্ন হয়ে থাকে এবং নিজের পাওয়ারে নিজে এমনভাবে জড়িয়ে থাকে বা এমনভাবে ইয়ে হয়ে থাকে যে বাইরে কোথায় ঘাস উঠছে ফুল ফুটছে পৃথিবীতে যে সুন্দর জিনিস কোথায় মানুষের ছোট্ট একটা মানুষ এটা ইয়ে তার মমত্ব তার ভালোবাসা এইগুলো তার কাছে ক্ষুদ্ধ হয়ে যায় এগুলো তার জন্য সে মন আঁকু করে কিন্তু সে ইয়ে করতে পারে না যার জন্যে সে নন্দিনীকে পাওয়ার জন্য ছটফট করে নন্দিনী হচ্ছে সেই সিম্বল অফ লাইফ আপনি আমি বলছি এই কথাটা বলছি এই জন্যে যে আমি যদি এইটি না বুঝি তাহলে আমি সেটটা করতে পারি কাজে আমার সেটের তপাত হচ্ছে এই জায়গাটায় যে আমি এই ডায়লগের প্রত্যেকটি কথা আমি আমি রিপিট করলাম কেন না এই রিপিট করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু সেটের ছবিটা আমার পরিষ্কার আমি যদি এই ডায়লগ না মুখস্ত করতাম ডায়ালগ যদি বারবার আমি না শুনতাম তাহলে আমি কখনো কনসেপশন আমার আসতোই না যে আমি দরজাটা কিভাবে তৈরি করব তাহলে জাস্ট একটা দরজা বানিয়ে ছেড়ে তো একটা পর্দা বানিয়ে দিতে অন্য একটা কিছু বানিয়ে দিতাম আমি কেন এটা বাইরে ব্যালকনির মতন করলাম কেন একটা ফিগার দিলাম পিছনে মাথায় স্টুপিং ফিগার যেটা নিয়ে দাঁড়িয়ে বিরাট সভ্যতা যেন কাঁধে নিয়ে আছে আমি দুটো স্তর দিয়েছি একটা আছে মিন করছে একটা হোয়াইট স্টোন অ্যান্ড ব্ল্যাক স্টোন আমি হোয়াইট স্টোনকে দিচ্ছি দম্ভের প্রতীক যারা উপরতলার মানুষ ব্ল্যাক স্টোন দিচ্ছি যারা তলার মানুষ আমি সেইটা দুই ভাগে ভাগ করে দিচ্ছি তারা কখনো উপর দিয়েছে না সর্দাররা যায় আচ্ছা খালিদা আপনি যেগুলো করলেন পরেও অনেক নাটকে আপনি অনেক কিছু সাজেস্ট করবার সেটের মাধ্যমে চেয়েছেন সেটা কত দূর কানবে হয়েছে আপনার দর্শকরা ধরতে পেরেছে এইটাই খুব খুব ভ্যালিড কথাটা এইটাই আমার কাছে সমস্যা কারণ এবং আমার শুধু আমার বলে নয় আমার কাছে আমার মনে হয় যে কোনো শিল্পের বোধ এই সময় সমস্যা কমিউনিকেশনের সমস্যা এখন কাজ করতে করতে আমার তো এটাও মনে হয় যে আমি যে কাজ করছি এটা তো সেকেন্ড ফিডলারের কাজ আমি ওকে বললাম এটা তো আমার সম্পূর্ণ আমার নয় কাজে আমি আরেকজনের মুখে ভাত খাচ্ছি সারটা পাচ্ছি তার মুখ দিয়ে কাজে সেইখানে আমি কতটা বলতে পারবো সেই সার পেয়ে আমাকে বলতে পারে ঝাল হয়েছে কি মিষ্টি হয়েছে আমার বেশি আসছে না সেই জন্য যার জন্য আমার প্রত্যাশা থাকলেও আমি অনেক জায়গায় পাচ্ছি না পাইনি হ্যাঁ যেমন রক্ত হওয়ার পরে আমি আমার আমি আগে বলেছি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কিছু নেই নাটকের কিন্তু রক্ত করবি হওয়ার পরে আমি শুনেছি নানা মহল থেকে নানা মহল মানে থিয়েটারের মহল থেকে এক্সপেরিমেন্টের মহল থেকে এই পার্টিকুলারলি এবং ইন্টালেকচুয়ালস যারা যে থিয়েটারের মানে দৃশ্যের ক্ষেত্রে নাকি মোড় ঘুরে গেছে তাহলে মোড়টা কি ছিল সেটা আমি জানি না ঘুরে কিভাবে গেল তাও আমি বলতে পারবো না আমি কাজ করেছি সেরেফ আমার নিজস্ব অভিজ্ঞতা যেটা এতক্ষণ ধরে আমি বক বক করলাম তার বেশি সে এইটি না হলে আমি এইভাবে করতে পারতাম না এই ভাঙচুরটা আমি এইভাবে করেছি সেইটা করে কনবে কি করে যারা বলেছেন তারা কিন্তু আমি যে আমার এক্সপিরিয়েন্স কিন্তু খুব বিটার আচ্ছা না আপনি একটা কথা যেটা বলেন বেটার এক্সপিরিয়েন্স এর কথা পরে বলবেন যে আমার মনে হয় সম্ভব মিত্য নয় মানেন জানানের জন্যেও আপনি অনেকগুলো সেট করলেন তাদের নাটকে আর আমার মনে হয় যে তারা যথেষ্ট দিয়েছেন আপনি যেটা সাজেস্ট নাটকের কিংবা তারা কি বলতে চাইছেন সেটা কনভে করে বাদ বাকিটা আপনার ওপরে ছেড়ে দিয়েছে আর যতদূর আমার অভিজ্ঞতা আপনার মাথায় একবার যে রূপটা যে পিকচারটা ক্লিয়ার হয়েছে কিংবা আপনি যা কিছু বলতে চেয়েছেন তাতে কিন্তু বেশি কিছু পরিবর্তন আপনি পরে আপনার দৃষ্টিটা থাকে। আর যত দূর জানি আপনি জোর করে যখন বলে যে না এইটা তো এই রমি হওয়া উচিত এইটা আমি পছন্দ করছি না আমার ভালো লাগছে না তো তখন সেটাই থেকেছে তখন এই যে পরের মুখের ভাত খাবার কথাটা আপনি সবসময় খুশিও করেনি বা সবসময় খুশি করার কারণ হয় একটা কিন্তু ব্যাপার থাকে যে খালেদা যেটা যেভাবে তারপরে এটার মধ্যে যে হিউম্যান্ট গুলো হবে এর মধ্যে সাউন্ড আসবে এই সমস্ত আমাদের ছবি দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু নাটকে প্রত্যেকটা ফ্লপ হয়েছিল খুব তার কারণ ওইটার সঙ্গে একটা কোন গ্যাপ তৈরি হয়েছিল সেটা যারি দোষক সেইখানে আমি পরের মুখে ভাত খাওয়াটা বলছি এই জন্যে যে না ইন জেনারেল আমি বলছি যে সাধারণ করতে করতে গেলে তো ডিরেক্টার নয় কনভে করতে গেলে বলবো আমি তো যখন এটা স্টেজ হয়ে গেল তখন তো অডিটোরিয়াম কনভে করছি কার কাছে অডিটোরিয়ামের কাছে তো তার সঙ্গে আমার কমিউনিকেশন হচ্ছে সে কি দেখছে পর্দা খুলে দেওয়ার পরে একটা ছবি দেখছে জাস্ট কয়েক মুহূর্তে তারপর তো একটা শুরু হয়ে গেছে লোকে কিন্তু আর কিছু দেখছে না সে অ্যাক্টার দেখছে তারপরে আমি বলছি না যে সেট দেখে আহা উহু এই বলবে কিন্তু আমি যখন সেটে কোনো জিনিস দিচ্ছি আমি মনে করছি ওই সেটের একটি প্রপার্টি হচ্ছে একজন একটা। তফাত হচ্ছে এ সচল পদার্থ আর এ হচ্ছে জড় পদার্থ এই দুই পদার্থ কিন্তু দুজনেই অ্যাক্টার ইকুয়ালি ইম্পর্টেন্ট আমি যখন একটা স্ট্রে দিচ্ছি এই অ্যাস্ট্রেটা আরেকজন অ্যাক্টারের যতটুকু মানে নাটকে দরকার এই অ্যাস্ট্রেটা ততটুকুই দরকার এই জন্য যে অ্যাস্ট্রেতে এই যে ধোঁয়াটি উঠল এবং স্পর্ধাটা সরে যাতে গেলে ধোঁয়া অডিটোরিয়াম ধোঁয়া উঠছে লোকে একটা লোক নেই অডিটোরিয়াম তখনই ভাববে যে এই মাত্র উঠে কেউ গেছে ওটাও কিন্তু একটা অ্যাকশন একটা অ্যাকশন কিন্তু অ্যাকশনের মধ্যে কিন্তু আমার এই স্ট্রেটা কাজ করছে এবং আমার লাইটটি পড়ছে এই অ্যাস্ট্রের মধ্যে অ্যাস্ট্রেজন্য অ্যাক্টার আমার ততটুকু ইম্পর্টেন্ট আমি বলছি যে শিল্প হিসেবে কিন্তু লোকের কাছে স্ট্রেটা তখন কিন্তু ওই রকম হয়ে থাকবে যেমন পুতুলের খেলায় পুতুলটা যখন নাচে আর ওই জায়গাটায় পাক খায় তখন সমস্ত কিছু নিয়ে যখন আপনি কাঁটা হয়ে যাগে সমস্ত অডিটোরিয়ামকে এমনি করে তখন নিয়ে আসে লাইটটাও ছোট হয়ে আছে পুতুলের উপরে এই আসে তখন সমস্ত নাটকটা কনসেনট্রেট করে একটা জায়গায় ছোট্ট জায়গায় এসে এই যে নাচানো যখন হয় পুতুলটা ঘুরে চাবি দেওয়া পুতুলটা ঘুরতে থাকে এরকম একটা জায়গা আছে তো পুতুলের অনেক জায়গা আছে আমি পুতুল খেলায় যখন রাউন্ড রাউন্ড রাউন্ড রাউন্ড ব্যবহার করছি সে রাউন্ডটা নিয়েছি আমি কিছু থেকে কিছু হিউম্যান ফিলিং থেকে নিয়েছি আমি আপনার কোরটা বলছি আমরা হাসি যখন আমি বহু আগে একবার আপনাদের একটা ইলাস্টেটেড লেকচারের মতন ছিল আপনাদের ইয়ে করেছিলাম তাতে আমি কিছু লাইন এন্ড কার্ডস আমি বলেছিলাম যে আমাদের মধ্যে কি প্রতিক্রিয়া হয় এটা স্ট্রেট লাইন দেখলে আপনার কি ফিলিং হয় একটা ভার্টিক্যাল লাইন দুটো মানে আলাদা এটা ভার্টিক্যাল আমি যখন একটা খাড়া জিনিস দাঁড় করিয়ে দেব একটা ডান্ডা যখন অ্যালার্টনেস এটা যাচ্ছি থাম পরপর দাঁড়িয়ে আছে কিন্তু কারদিকে আপনি সাপোর্ট নিতে পারেন সঙ্গে সঙ্গে যেন একটা বিরাট স্তম্ভ এরকম রাউন্ড রাউন্ড হয়ে যাচ্ছে এই রাউন্ডটা যখন আপার লেয়ার যখন এসে যাচ্ছে সে কার তখন পেথজ এসে যাচ্ছে কেন না আপনি দেখবেন যখন কোন কান্না পান দুঃখ পান আপনি স্ট্রেট থাকেন না আপনি বেঁকে যান আপনি দেখবেন মানুষ সারেন্ডার করে যখন তখন বেঁকে যায় যদি কাজে লাগাই তাহলে আমার এটা কনভে করার ব্যাপার হচ্ছে পরিচিত সেইগুলো আপনি ভাঙাচ্ছেন তখন সেইগুলো আমি তখন বাজাচ্ছি এখন আমার কথা হল যেহেতু কান্না পাচ্ছি অতএব একজন কাউকে বসিয়ে এনে কাঁদিয়ে দিতে হবে এটা নয় আমি যদি কোনো অবজেক্ট নিয়ে অর্থাৎ আমার বাড়িতে একটা যদি চেয়ার থাকে এবং চেয়ারটার মাথাটা রাউন্ড থাকে এবং সেই চেয়ারটার সঙ্গে যদি আমি অ্যাক্টারকে আমি এই একইভাবে লাইনটা কাজ করাই তাহলে অটোমেটিক্যালি আমার সেই জিনিসটি কাজ করে যাচ্ছে কিংবা চেয়ারের রিলেশনে আমি অ্যাক্টারকে সেমন পোজ দেওয়াই যেটা পুতুল খেলায় করানো হয়েছে কোনো সময় মাস কাজে লাগাচ্ছি কোনো সময় কালার কাজে লাগাচ্ছি একই জায়গায় ওই পুতুল খেলায় আমি কালার কাজে লাগিয়েছি আমি একটা লাস্টে একটা নাটক দিয়ে বললাম আরকি যে এক একটা অ্যাপ্রোচ এক আমি আর এক আমি অন্য কথা বলবো পুতুল খেলারোচটা কি নাট হয়ে গেল আমার পজিশন তাহলে এই আমার পজিশন তাহলে এই যেই সেই লোকটা দেখা গেল ফ্রি হয়ে গেল বলল আমি বেঁচে গেছি তখনই আমি বুলবুলি হয়ে গেলাম তখন সে অ্যালার্ট তার কাছে নেই সেই সময় আপনি দেখুন সমস্ত দরজা জানলা সমস্ত স্ট্রেট লাইন দেখা যাচ্ছে না তাপসের সঙ্গে ডিসকাস করে খালি এটি বলা হয় যে লাইটটা খালি স্ট্রেইট লাইটটা যাতে ইয়ে করা হয় অর্থাৎ মানুষকে নয় এবার দেখুন আপনি স্ট্রেট লাইট ফুটলাইট নোট দিয়ে নয় আপনার সাবকনসে এই স্ট্রেট লাইনটা কাজ করবে আমি এটা মিন করতাম আর কি আমি যেই বলছি যে এটা গোড়ায় আমি বলেছি যে আমি এখন এটা নিয়ে আজকাল বিশ্বাস করি না প্রথম বলেছি তো এই জন্যে যে আমি বলে দেখেছি এগুলো কনবে হয় না এটা আমি ভাবতাম বোধ হয় কনবে হয় কারণ এটা আমার একটা প্রসেস আমি মনেছিলাম যে এতে বোধ হয় দেখা গেল নয় এটা হয় না কিন্তু আমি এই প্রসেস যেটা বেসিসে আমি কাজ করতাম এই আমার মানে যদি আপনি যদি বলেন যে আমার যদি তার ভালো দিকও বলেন বা লিমিটেশন বলেন যাই বলেন সেটা কিন্তু এইভাবে আমি এটা কারটা হিসাবে একটি কথা আমাকে বলেছিলেন আমি তার যদি বলেন যে আমি কি নিয়েছি যে এমন একটা সেট করা হবে ওই পাড়া হাতে নিলে হয় তালে রোল করবে ঠিক এটা ব্যাপার জাস্ট এইটা আর কিছু বলেন এবার যখন সমমিত্র বললেন যে পাড়া মানে মার্কারি কোন জায়গার জন্য নিলাম একটা জায়গায় আমি ছবি এঁকে দিয়ে লাইন দিয়ে দিয়ে করেছিলাম যে এক একটা লাইন কেন লিড করছে বাইরের দিকে আবার লিড করছে বাইরের দিকে টেনে নিয়ে যাচ্ছে সেই দিকে যাতে তাকায় তার জন্য আমি পর্দা দিয়ে দিয়েছি চোখে ধাক্কা দেবে আপনি খালি ডিস্টার্ব করবেন এটা তো আমি জানি এত ইয়েলো স্টেজে দেয় কখনো দিলে তো আপনার কাছে খারাপ লাগবে আমি বললাম অত ইয়েলো দেবেন না আর ইয়ে নষ্ট করে দিচ্ছে ক্যারেক্টারকে শেষ করে দিচ্ছে আমি তো চাইছি সেটা আমি এই যে আপনাকে বললাম যে আমি জোর করে একটা কথা বলি তার কারণ আমি প্রথম দেখাতে চাইছিলাম যে নোরার কোনো চরিত্র নেই নোরার চরিত্র তার পরিবেশ নিজে তৈরি করেছে ফলস একটা চরিত্র বানিয়েছে গট আপ একটা ক্যারেক্টার যেটা বানানো এবং সেই জন্যে সে বাই আসলে সবটাই অন্ধকার যাই দিয়েছে প্রচণ্ডভাবে প্রজেক্টেড যাই রং দিয়েছে প্রজেক্টেড এখন আমি যদি নর্মাল বাড়ি দিতাম প্রজেক্টেড হতো না ওই কালো ব্যাকগ্রাউন্ড যেই করে ফেললাম ধাক্কা দিচ্ছে আর একটি জায়গা জানলা খালি বাইরে দেওয়া হলো সেখানে সেইখানে অর্থাৎ বাইরের সূর্যটা বাইরের নীল আকাশটা যেন টেনে সেখানে এনে এক ঝলকান ফেলে দিয়েছে এবং যার আলোতে সে নিজে কিন্তু হারিয়ে আমি জানি না সেটা লিখেছে সম মিত্র খুব কাগজের লোকদের বুঝিয়েছেন খাইয়েছেন খাওয়ানোর পরে বই পর কাগজে বেরিয়েছে সম নিজে আমাকে দেখিয়েছেন যে কাগজে লেখা আছে পুতুলের মা পুতুল খেলা বইয়ের নাম এত বোঝানোর পরে ভদ্রলোক লিখলো পুতুলের মা এবং যা যা বলেছিলেন সেই সব কথাগুলো হুব হুব আগে পড়ার মতো করে বলে দিয়েছে সমালোচনা তো তা তো নয় আমি বলছি চা চাইছি সে তাকে রিয়াক্ট করবে এবং সে খারাপ লাগলে খারাপ বলবে সে ভাল লাগলে ভালো বলবে আমি সেটাকে কোনো খারাপ মনে করি না আমি মনে করি আপনি যদি খারাপ লাগে প্রতিভা আপনি বলবেন আমার খুব খারাপ লেগেছে আমি সেটাকে কিন্তু কমপ্লিমেন্ট হিসাবে নেব আমি যদি মনে যদি বলতো কেউ যে তুমি এত জারিং ইয়েলো দিয়েছ অত্যন্ত খারাপ আমি খুব খুশি তা তো বলছে না কেউ কারণ আমি তো নষ্ট করে দিচ্ছি সেই তৃতমিত্র নষ্ট করে দিচ্ছে তাপসকে আমি যেই বললাম যে এমন লাইট হবে কিন্তু আপনার গ্লেয়ার করবে তৃতমিত্রকে শেষ করে দেবে তারপর প্রথম দিকে একটু ভুর গুচকে পরে বলে ঠিক রাইট বুঝলেন আর বুঝতে পারলো ব্যাপারটা যে এখানে তাপসে এমন লাইট দিলো যে তৃতমিত্র চারপাশে আলো চরিত্র নেই তো তারপরে এই করতে করতে হই করে চামাচুর যেই খাচ্ছে আবার তুমি এইসব করো তখন মিথ্যা কথা ধরা পড়ে গেলো এবং একটু পরে এই যে ধরা পড়ে গেলো যে মিথ্যা সে বানানো জিনিস তারপরের সিনে যখন সেই নিজের ধর মানে কট ওই যে বসে বসে বুনছিল বুনতেই বললে অমুক এসেছিল বলে না তো কেউ আসেনি সে কি অমুককে দেখলাম যে হ্যাঁ ও এসেছিল এসেছিল তুই মিথ্যা কেন এই তখন তো ধরা পড়ে গেছে এই তখন সে কি করবে তার অ্যাকশনের মধ্যে দেওয়া কি অ্যাকশন দিতে হয় আমি দুটো উলের বলের ব্যবস্থা করে দিলাম দুটো বল রং একসঙ্গে যায় না ক্ল্যাশিং কালার এটা লাল আর একটা গ্রে দুটো আনক্যানি ফিলিং হয় আপনি দেখবেন দুটো রেড এবং গ্রে যদি আনকেনি দেনিং হয় আপনার শরীরের মধ্যে কি অস্বস্ত ঠিক সেই দুটো আনকেনি ফিলিং রংটা দিলাম আমি দিয়ে বনবার চেষ্টা করা হচ্ছে আমি যদি বলি যে স্টরবেল নোরা দুজনে আনক্যানি ফিলিং তার মধ্যে ছিল দুটো কালার মেলাবার চেষ্টা করছিল বোনবার চেষ্টা করছিল হচ্ছে না আর সেইটা করতে গিয়ে আর পাকিয়ে যাচ্ছে আমি এই অ্যাকশনের মধ্যে কিন্তু ওইগুলো দিচ্ছি এটা সাবকনসিয়াসে কাজ করবে এটা হচ্ছে অ্যাক্টার সে কিন্তু জেনে করবে অডিটোরিয়ামের মধ্যে সাবকনসিয়াসে কাজ করবে আমি বলছি অডিটোরিয়াম ধরে কিন্তু বুদ্ধিমান অডিটোরিয়াম কিন্তু এইগুলো লক্ষ্য করবে যে এটা প্রত্যেকটি অ্যাকশন কিন্তু হিসাব করা কিন্তু ওইখানে ক্যাজুয়ালি করা অ্যাক্টিংটা কিন্তু ক্যাজুয়ালি ভেরি ক্যাজুয়ালি যেখানে মনে হবে না যে দেখো আমি আর্ট করছি কিন্তু তাহলে কি সব মানস হয়ে গেল এইখানে যেমন এইটা গেল কিন্তু এটা এর মূর্তি ছিল লোকটা যদ্দিন ব্যাংকে ছিল মানে উকিল ছিল তদ্দিন সমস্ত উকিলের বাড়িতে একটা গণেশ দেখবেন সিদ্ধার্থ রায় যখন ইয়েতে গিয়েছিল কি বলে নাম কি রাইটার্স বিল্ড একটা গণেশ বসিয়েছিল বুঝলেন এটা নিয়ম হচ্ছে সমস্ত উকিলের বাড়িতে আপনি গণেশ দেখবেন আমি যদি ওকালতি করত বাড়িতে গণেশ ছিল যে ব্যাংকের ম্যানেজার এগুলো ইন্টারেস্ট নেই শুধু মারি বাইনে পাচ্ছে তো গণেশের মালাটা শুকিয়ে গেছে আমি এগুলো খুব ইয়ে করা এটা খুব আমি যদি হিসাব করে দেখবেন আমি প্রত্যেকটা লজিক আছে আমি কুলো আছে যেখানে আলমিরা যেন অনেক কিছু আছে তার উপরে একটা টপলা অনেক কিছু যেন অনেক নোংরা জিনিস যেন চেপে দিয়ে বন্ধ করে রাখা হয়েছে যেমন তাদের সংসার টিকটেমনি কি গাঁটটি পেতে রাখা হয়েছে আর ফাঁক দিয়ে লক্ষ্যের সঙ্গে অসংখ্যের ঘরে স্ট্রেট লাইট লাইট গ্রিনিশলা গ্রে ওখান থেকে সাদা পোশাকে লাল টুকটুকে ডাইরে নিয়ে বেরিয়ে আসে ওটা আমি সমিত বলে এই ছোট্ট লাল ডায়ের হিসাবে না করে সমস্ত হিসাবে আমি বলে দিচ্ছি না তোমার এইসব করবে না সাফিসিয়েন্ট আর দরকার নেই তার কিছু ওই ময়লা জায়গার থেকে সাদা ধব্দ বেরিয়ে আসছে ঘরে ঢুকে কিন্তু ঘুপছি করে কারণ এইগুলোর সঙ্গে দেখুন এই যে অ্যাপ্রোচ এগুলো হচ্ছে আমার যে যার বেসিসে কিন্তু হলুদের কিন্তু ব্লু অ্যান্ড গ্রে এসে গেল এবং মাখর সার জাল মাখার জাল দিলাম কেননা ওখানে আসল নাটকে ট্যারান নাচ আছে তাই তো এখানে ট্যারান নাচ নেই এখানে আছে পরাণের সাথে খেলিব আজকে মনন খেলা কিন্তু ট্যারান ব্যাপারটা দেখাতে হবে একটা লেজেন্ডারি মাখড়শা যার কামড়ে সেই ওজার প্রায় মরিয়া হয়ে নাচে নাচ হইতো আমি আর কিছু না করি তার একটা বইয়ে কিছুটা ইয়ের সঙ্গে সঙ্গে জালের ডিজাইনটি দেওয়া হলো কিছু লেভেন বলে ওটা তো জাল তো সবাই জানে তো ক্রুড জিনিস ক্রুডিটির ব্যাপার নয় এটা হচ্ছে আমাকে রিপ্লেসমেন্ট করতে না তো জিনিসটা করতে হতো একমাত্র যদি ডাইরেক্টর বলেন তা আমি সবচেয়ে বেশি কাজ পেয়েছি মানে সবচেয়ে বেশি কি বলবো ক্রিয়েটিভ দিকটা আমি সব কাছে সেকেন্ড কিন্তু সমু কাজ করে আমি এখন অবধি বলবো সুপ্রিম অবস্থায় সমু মিত্রের আমি এখনও প্রতি বলবো যে সমু মিত্রির প্রথম যেদিন যে অবস্থায় ছিল সমু মৃত্তির শেষ অবধি তাই সামান্য এটা খুব ব্লান্ডলি বলতে হচ্ছে যে সামান্য হচ্ছে শুরুতেই দ্বারা এই ব্যাপারটা হবে এই ব্যাপার ভাবনার সঙ্গে তার নিজের চিন্তাটা ডেফিনেটলি ওটা তো আমার ওই যে পরের মুখে ঝাল খাওয়াটা এই কারণ নাটক তো আমার নয় ডাইরেক্টর তার নিজের একটা ভাবনা আছে আমাকে একসাথে ফিট করতে হবে এবং তারটা খেয়ে বলতে বাক চমৎকার তার সঙ্গে ফিট করতে হবে কারণ এটা এটা সেকেন্ড ফিল্ডার বলতে মিন করে যে আমার দিলে তাকে আমি আমার স্ট্রেংথটা গিয়ে তাকে সাহায্য করছে কিন্তু আলাদাভাবে আমার স্ট্রেংথ কোনো কাজের নয় অর্থাৎ একটা সেক্টের ফ্রেম করে সাজিয়ে দে করে দেখার জিনিস নয় কিন্তু তার নাটকের সঙ্গে যেই এলো তখন কিন্তু মিনিংফুল সবটা হলো সেই ক্ষেত্রে যখন সামানন্দের কোনো নাটকে আমি যখন করেছি আমি ওই মিন করেই করেছি এবং সেইটা নিয়ে যখন ওর সঙ্গে আলোচনা হয়েছে তখন প্রথম নাটক করে বাইরে ঘরে বাইরের সঙ্গে কিন্তু আমি ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল বক্স গ্রেড হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ওই তার বক্সেস বক্সেস বক্সেস করে প্যাচেস করে দিয়ে আমি যে প্রথম যেটা করে সেটা বক্স সেট একেবারেই ছিল এবং সেইখানে প্রথমত অনেক সময় প্রথমত টাইমের ফ্যাক্টর ছিল আমার বেশি অ্যাবস্টার্ট করা কোনো স্কোপ নেই আমার লিমিটেশন আছে কারণ আপনারা পোশাক যেই দিচ্ছেন আপনি টাইম জানিয়ে দিচ্ছেন আপনি কথাবার্তা বলছেন আপনি টাইম জানিয়ে দিচ্ছেন কাজে সেটের মধ্যে আমি ভাঙচুর বেশি করতে পারছি না আমার একটা লিমিটেশন আছেই আমার করি যেতে তার মধ্যে কতটুকু আমি করতে পারি কিন্তু যেই আমি সুতনবুর গেলেন আমি আমার প্রচন্ড ভাঙচুর করার স্কোপ এলো কারণ সমস্ত এছি ইমাজিনারি জায়গা আপনি প্রচন্ড ভাঙচুর করতে পারেন বুঝতে পাচ্ছেন? এই সুবিধাটা এসে গেল তখন আমার স্কোপ হয় যে একটা কাজ করার কিন্তু মজার ব্যাপার হলো যে ইট এক্সপেক্টেড যে একটা কমিউনিকেশন এইসব থিয়েটার যখন হয় তখন থিয়েটার হতে গিয়ে এই নাটকগুলো একটা একটু সময় লাগে একটা মানুষের মধ্যে ঢুকতে তার সমস্ত কিছু নিয়ে অর্থাৎ তার ডায়লগ নিয়ে অ্যাক্টারের অ্যাক্টিং নিয়ে সেটের ইয়ে নিয়ে মিউজিক সবটা নিয়ে অর্থাৎ প্রোডো প্রোডাকশনের যেমন মানুষের উপর ইম্প্যাক্ট তৈরি করে সেটা তার জন্য একটা কনসিডারেবল টাইম দরকার অনেকগুলো শোয়ের দরকার আনফর্চুনেটলি সামানন্দের সব নাটকের আয়ু খুব স্বল্প আয়ু কোনটা অর্থাৎ কোনোটা চারটে শোধ কোনোটা তিনটে শো কোনোটা হার্ডলি সাতটে শো তারপর নাটক উড্রন যে কোনো কারণেই হোক ওটা তো আমি দেখব না আমি দেখব উড্রন এবং তার চেয়ে আরও বড়ো জিনিস হল যে যখন দেখলাম এবং ইন্দ্রজিৎ সেটটা কোথায় করা হবে আমি বললাম কোথায় হবে বললে যে কলা মন্দিরে বললাম কোথায় কলা মন্দির বলে উপরে ওপরেই হবে বলে উপরেই হবে সবসময় ওইখানে হবে আমি তার বেশি যে ডিজাইন করলাম এই ডিজাইনটা নিলাম কেন আমি তো আগে দেখেছি এখানে আমাকে এ খালি বললে যে এখানে বলেছিল যে আমার কাছে ওই সিসিফাসের কথাটা খুব বেশি মনে হচ্ছে সামান্য যেটি বলেছিলাম যে এইটিকে আমি মেয়ে নিয়ে হিসাবে নিয়েছি মানে বলা যেতে পারে কি নোট হিসাবে কাজে এইটি হচ্ছে আমার নাটকের কি নোট করে আমি প্ল্যানটা করেছি কাজে আমি এইটি ভেবে দেখুন কি করা যায় আমি ঠিক সেইটা সিসি পাস দিয়েছি কারণ নাটকটা তা সে যেভাবে ভেবেছে আমাকে সেইভাবে ভাবতে হবে তো সেইখানে ভেবে আমাকে অন্য চেহারা বার করতে হবে কাজী সিসি ফাসের মতন আমি এটা হিল ইয়ে মতন করেছি এটা খাড়া একটা ইয়ের পিক মতন করে এরকম একটা স্ল্যামটিং ইয়ার যদিও আমি সেখানে কোনো পাথর দেই কিন্তু আমি ওইখানে টপে গ্লোব বসিয়ে দিয়েছি এটা হলো গোল্ডেন হলো গ্লোভ একটা কিন্তু আমি সিঁড়ি দিয়ে মনে হচ্ছে যে ওই দিকে যাওয়ার চেষ্টা করছে। অমল বিমল কমল সময় ওই সিঁড়ি দিবে যাবে কিন্তু সিসিপাথর গড়িয়ে আবার পড়বে গড়িয়ে পাথরটি গড়াবে আবার তারা ফেলে চেষ্টা দেখা যাচ্ছে আমি সেইটি না করে এরা অমল বমল কেমন যাচ্ছে গিয়ে আবার দেখা গেলো ওইখানে যাওয়া হচ্ছে না আবার ঘুরে চলে আসছে দরজা বা কোথায় বেরিয়ে চলে আসছে আবার যাচ্ছে আবার পাক খায়ে যাচ্ছে আর তাদের যাওয়ার পরে দেখা গেলো পাক উপায় তারা কেউ কিন্তু যেখানে অ্যাচিভ করতে যাচ্ছে যেটা যে গোল্ডেন সেটা কিন্তু হলো সেই হলোর সেন্সটা তাদের নেই এবং এটা অমলের চলছে তার ছেলেও চলছে তার যার ছেলেও চলছে এইটি আমারও দেশ আমি তার বেশি ওটা নিয়ে ভাবিনি মজার ব্যাপার হলো একটা শো হলো দ্বিতীয় শো কলা আমি গেলাম গিয়ে দেখলাম কাটা কি হলো মানে কোন সামান্যদের মধ্যে কোন রেখাপাত করলো না কাজ হচ্ছে বেরোনোর কাজ হচ্ছে তো ওর যাওয়াটা ঠিক হচ্ছে ঠিক আছে আমার কাজ হলো বেরিয়ে এস কাজ হয়ে গেল তাহলে আর কি দরকার আমার উপরটা দরকার কি তাহলে আমি তুমি গোড়ায় বললে না কেন যে আমার আমি তো উপরটা ভেবে গিয়েছে আমার ডিজাইনটা তো টোটালিটিতে হয়েছে তাহলে তুমি গোড়ায় বলতে আমি কলা মধ্যে দিল এই পর্যন্ত এসে গেল দশ ফুট তো হাইট ওটা কুড়ি ফুট হাইট তাই কলা মন্দির বেঞ্চমেন্টের জায়গা কত ওপরে এই যে আমার কথা হলো যে এই যে তুমি কাটলে একটা ডিজাইনকে তোমার তো মনে হলো না তুমি কাটবার সময় কারণ তুমি দেখলে যে তোমার ঢোকা বেরোনো কাজ হয়ে যাচ্ছে তা যদি হয় তাহলে তুমি ব্ল্যাক কার্ডিং করো তা থেকে কাজ হয়ে যাবে লোকে খুশি হলো লোকে মনে করে এইখানে কিছু করে বলে আমরা ঘুরে নিলাম মনে করে আজকে বাদলবাবু যেন নাটক করছেন মনে করো করলে তো সবাই এক্সেপ্ট করে নিচ্ছে কি দরকার এগুলো করা কোনো প্রয়োজন নেই প্রোসিনিয়াম করবো অথচ আমি এইটি করব না এটা হয় না কখনো আমি প্রসিনিয়াম করব আমি এটা মিনিংফুল ইয়ে সেই মিনিং এর আধখানা দেখাবো আধখানা দেখাবো না আমি একটা ইয়ে করে এইখানে ঢেকে নাভিটা দেখিয়ে বলব দেখো দেখি কত সুন্দর আমি আপনাকে যদি বলা হয় আপনার প্রফেশন বোঝানো যাবে আপনি ছেলে না মেয়ে বোঝানো যাবে এইখানে আমার আপত্তি আমার কথা তালে বুঝলেন যে বেসিক ইরেসপন্সিবিলিটি আছে এবং আমি যদি বলেন যে বিটারনেস আমি এই কারণে বলি যে যখনই আমি একাধিক ডিরেক্টর দেখেছি আরও যারা প্রথম ডিজাইনটি করিয়ে নেয় ইনফ্যাক্ট ডিজাইন প্রতি তাদের কোনো মমতা নেই বা রেসপেক্ট নেই এটা খুব ব্লান্টলি বলছি যে তাদের মমতাও নেই রেসপেক্টও নেই কেন বলছেন এই কথা এই জন্যই থাকলে কিন্তু এই কাজ করত না থাকলে তারা ডিউ রেসপেক্ট এই দিত তারা মনে করতো যে ভিজুয়াল দিকটা আমার ইকুয়ালি ইম্পর্টেন্ট যেমন ইম্পর্টেন্ট আমি আমি অ্যাক্টিং করছি আদারওয়াইজ সে মোস্ট অ্যাভারেজ লোক যারা যে আমাকে দেখে বলেছিল আমার এক পুরনো বন্ধু দীর্ঘদিন পরে ওটা কলকাতায় দেখা আরে তুমি কি খবর এতদিন পরে দেখলাম তুমি বেঁচে আছো হ্যাঁ বেঁচে আছি তুমি তো দেখতে পাচ্ছি আমিও বেঁচে আছি তুমিও বেঁচে আছো তুমি কোথায় থাকো বলে আমি তো দিল্লিতে থাকি তো আমি তাকে বলো আমি তো যাই মাঝে মাঝে দিল্লিতে দিল্লিতে যাও কবে গিয়েছিলে বলে এই তো সেদিন গিয়েছিলাম এত অমুক সময় গিয়েছিলাম কি করতে যাও আইলাম একটা নাটকের দলে যাই আরে নাটকের তো নাটকের দল নাটকের আমি তো এই নাটক দেখিত বলে এই যে সমস্ত বহরুবীর বলে হ্যাঁ রক্তকবরই আমি দেখেছি তো রক্তকবরই দেখেছি তা আমি তো তিনবার দেখেছি তো তুমি কি করো তাতে তা দেখে নিত তোমাকে তা আমি ওই আমি পিছনে পিছনে থাকি এখন মুশকিল হয়েছে ওইখানে কাগজে বেরিয়েছে ওইখানে বাইরে পোস্টার রয়েছে তাতে লেখা রয়েছে এত ধুড়ুম ধারুম শব্দ হচ্ছে মিউজিকের চেয়ে ক্যাকোনিটাই বেশি তার সত্ত্বেও তার কাছে তার মনে হলো না হ্যাঁ রেজিস্টারই করে না তার কাছে মনে হয়েছে আমি কি করি মানে পার্ট করি এবং সে রক্ত দেখেছে তা এই যে সাধারণ মানুষ যার কাছে রক্ত তিনবার দেখেছে কিন্তু দেখার মনে পরে এটা কবরই আর ইয়ে কেন কবরই হলো সেটা তার মনে হলো না তখন তার সঙ্গে আমার এই মানুষের ডিফারেন্সটা কোন জায়গায় আসছে কি ডিফারেন্সটা আসছে আমি বললাম আপনি ইয়ে করে দিন আমি সেই জন্য আমি প্রায় আবার এই জায়গায় নিয়ে চলে আসছি যতই বেশি জায়গায় কোথায় একটা জায়গায় রেসপন্সিবিলিটি থাকার জন্যই কিন্তু এটি আসছে তাই আমি বলব তাহলে কাহাতো আমি কেন সিরিয়াসলি তাদের কাজ করব আমি কেন সিরিয়াসলি করবো তখন আমার কাছে তো দায় সারা কাজ হয়েছে দায় সারা কাজ আমার স্বভাবে নেই তার চেয়ে না করা ভালো অতএব সেই তাহলে হাত বুঝতে এই জিনিসটা আমার এইভাবে এসে গেল এবং এইভাবে আরও একাধিক ডিরেক্টরের সঙ্গে তারা অনেকে বোঝে না তাদের নাটক হয় চলেনি তারা অনেক সময় যেহেতু করে কেন দিলেন আমি এটা বুঝতে পারিনি এটা আছে এটা তো অন্য ব্যাপার কি তো. তো. এটা যেটাকে আমি জানি না করেন তাহলে সেও তো মিনিং বুঝতে পারছে না তো সেও তো মিনিং বুঝতে পারছে যে কেন এটা এই জন্য যে আমি যখন এসেছি তখন আমি তো একটা ছবি আকার দৃষ্টিভঙ্গি থেকে নিয়ে ভাবি এবং তফাত হচ্ছে যে ছবি আঁকা মানে আমি কিন্তু লোককে ছবি দেখাচ্ছি না আমি অত্যন্ত কনসাস যে আমি যখন স্টেজে একটা ছবি তৈরি করছি কয়েক সেকেন্ডের জন্য একটা ছবি তৈরি করছি কয়েক সেকেন্ড মানে পর্দা উঠল একটার ঢোকবার আগ পর্যন্ত যে কয়েক সেকেন্ড সেই লহমায় লোকে দেখবে দেখে এই সিচুয়েশনটা কী সে বুঝে ফেলবে এটা কোনো মধ্যবিত্ত বাড়ি না স্টেশন না মাঠ না কারখানা তাতে সিম্বল দিয়ে হোক আর কোনো অন্য কোনোভাবেই হোক যে কোনোভাবেই হোক আমাকে সিম্পলি লোককে এক মুহূর্তে বুঝিয়ে দিতে পারে তারপর অ্যাক্টিং শুরু হয়ে যাচ্ছে তারপর যে জিনিসটি থাকবে সেটা কিন্তু একটার হিসাবে প্রত্যেকটি জিনিস কাজ করবে এটা দেখন হাসি হিসাবে কোনো কাজ করবে দেখেন হাসি জানেন তো বাংলায় দেখানোর জন্য এক ধরনের এটা কোনো কাজের তো নয় জিনিসটি এটা হচ্ছে একেবারে মিনিংফুল কাজেই এটা আমি ছবি আঁকতে আসিনি এবং আমি মনে করি সেট কিন্তু আলাদা ইন্ডিপেন্ডেন্ট আর্ট নয় সেল্ট একটা পরিপূরক ইয়ে টকের পরিপূরক কিন্তু পরিপূরক মানে কি এমন পরিপূরক থাকে না তবে আচ্ছা যদি বলেন তাহলে কেননা আমি দেখেছি যে কালের যাত্রা করলাম কালের যাত্রা করার পরে মনে হয়েছে আমার যে আমি কালের যাত্রা করার পরে কালের যাত্রা তো বলতে গেলে নাটক হিসাবে তো রবীন্দ্রনাথ ওই অর্থেজির একটা ইয়ে বলা যেতে পারে আর তার একটা বিভিন্ন সমাজের বিভিন্ন স্তর তাকে দিয়ে তিনি একটা নাটকের ফর্ম এ করে দিয়েছেন এবং খুব একটা খুব অ্যাবস্ট্রাকশনের একটা প্রবন্ধন হয় এবং তারা আমি জানেন কিনা জানিনা ও দুটো একসঙ্গে বেরিয়েছিল প্রথম একটা হচ্ছে রথের রসি আর কবির দীক্ষা এই বলে একখানে বই বেরিয়েছিল কবির দীক্ষা মানে কি কবির এটা দীক্ষিত হলেন কবির সার্টিং তৈরি হলো এবং যে কনভিকশন হওয়ার পরে যখন কবিতা কবি লিখছেন তখন ডেফিনেটলি তিনি জানেন কেন লিখছেন যে রক্ত কর্মীতে যে হেজিটেশন ছিল মুক্ততারায় যেমন কোন কি লিখছেন নিজেই জানেন না পরিষ্কার এটা মনে হয় উল্টো পাল্টো কথাবার্তা আছে সব বুঝলেন এইরকম মানে আমার তো দেখলেন রীতিমতো রাগ হয় একবার মুক্ততারা দেখলে তো ঠিক সেই রকম অনেক জায়গায় আছে রবি ঠাকুরকে তো আমরা তো নাট্যকার হিসাবে দেখি না তিনি অন্য কিন্তু তিনি যথেষ্ট যতটুকু করেছেন বিরাট কাজ করেছেন আমি অতটা এক্সপেক্ট করি না কিন্তু রক্তকর্মী যিনি লিখতে পারেন তার চেয়ে অনেক বোর্ডলি এবং এমনটা স্তরে তার তার নিয়ে এটা বর্ম তো আলাদা করে ফেললেন তো তার চেয়ে আরো কংক্রিট কথা বললেন উনি ইয়েতে এইটাকে রথের কালে যাত্রাতে সেই কালের যাত্রায় ও তো মার্কসিস্ট বলা উচিত বলা সেটা বলা উচিত নয় বোধ না হলেও আমি বলবো এই পর্যন্ত যে নাটক লিখলেন মানে দেখলেন দেখার পরে হয়তো শ্রমিক মনে মনে আন্দাজ করতে পারছে কালে যাত্রা আর ব্যাপী দুটো একেবারে আলাদা ওসব ওরা দিতে বাধ্য হয়েছিল কারণ দুটো ছোট নাটক কি করে বুঝতে পারছেন হ্যাঁ একেবারে ভিন্ন জাতের একটা একেবারে ইয়ে প্রহসন এবং বাজে জিনিস তোমার নাইনটিন আর একটা দেখা যে এই দুটো জায়গায় চলে আসছে একেবারে তা একজন বিখ্যাত মার্ক্সিস্ট এবং সাহিত্যিক মার্কসিস্ট সাহিত্যিক অতিবয়স্ক লোক সর্বজন শ্রদ্ধেও যাওয়ার আগে উনি এক পাতা চিঠি লিখে গেছেন তাতে ব্যাপিকা বিদায় যে কত ভালো নাটক এবং সবিতারা যে কি বিরাট ঐতিহাসিক কাজ করেছেন এইটা করে বিরাট কর্তব্য পালন করেছেন তাই নিয়ে বিশদ উনি লিখে গেছেন যে উনি থাকলেও তো আরও দেখতেন আরও ভালো লাগতো বলে এক পাতা উনি লিখেছেন ফুলস্কেপের পাতায় কিন্তু একটি লাইনও লেখা নেই কিন্তু কালের যাত্রা সম্বন্ধে আমি চেয়েছিলাম উনি এক কথা বলুন আমার এক্সপেকটেশন ছিল আমি থাকে তো আমি ডিল মারলে লোকে এক্সপেক্ট করে যে এটা রিপল হবে আমি ঢেউ চাইছি না আমি চেয়েছি রিপল ছোট্ট উনি রিপলটাই বলতেন যে ওটা তেমন কিছু হয়নি বাস একটা কথা শেষ করে দিতেন মূল্য তার এই চিৎকার দেখুন আপনার এই নাটকটা যান তারই বলা উচিত আর রবীন্দ্রনাথ কিন্তু ক্রুডলি নাটক বলেননি কিন্তু তারপরে যত নাটক হয়েছে মার্কশিস্টার লিখেছেন এত সুন্দরভাবে উদায় লিখতে পারেনি কালে যাত্রার মতো লিখতে পারেন উনি যত সহজে মানুষের ফিলিংস মানুষের ভালো দিক মানে বলতে পেরেছেন এর মধ্যেই বিভিন্ন রকমের প্রথমাদ্বিতীয়া তৃতীয়া নাগরিক প্রথম দ্বিতীয় তৃতীয় সৈনিক প্রথম দ্বিতীয় তৃতীয় পুরুত একজন রাজা একজন মন্ত্রী একজন কবি একজন সন্ন্যাসী একজন এই সেটের মধ্যে আমি একেবারে এখানে যেহেতু এটার স্ট্রাকচার সোশ্যাল স্ট্রাকচার রবীন্দ্রনাথের মধ্যে বলবে বলবার চেষ্টা করেন যে সোশ্যাল স্ট্রাকচার সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে গণ্ডগোলটা হয়েছে একটার সঙ্গে আটটার কমিউনিকেশনের অভাব একটার সঙ্গে আটটার মিল নেই যার ফলে এই গণ্ডগোলটি হয়েছে এবং এই ডিসব্যালেন্স হওয়ার কারণটাই কবি এসে এই ডিসব্যালেন্সের কথা বলে যে এই যে একজনের সঙ্গে আজকে মিল নেই সেইটার এই কথা বলে একমাত্র শূদ্ররা এসে যখন এই দড়ি রথের রশি রথটা চলে না সবাই টেনে দেখছে কিউ চলে না শুদ্ররা যখন এসে ধরলো সমাজে সবচেয়ে নিচু স্তরের মানুষ যারা তখন রথ চল কারণে বন্ধনটা রয়েছে আমাদের মধ্যে বন্ধনটি নেই বলেই আজকে এই কান্ডটি রয়েছে সেই জন্য আমাদের পানের রথ চলছে না কালের রথের ষোড়টি এখন ওদের হাতে রথের একটা চাকা দিয়েছেন যে রথটা কী করে ঢোকানো হবে বুঝলেন এটার একটা সমস্যা ছিল আমি তাকে বললাম মহাকালের রথ তো দেখা যায় না ডায়লগে আছে লেখা বুঝলে হতাহত ওটাই হ্যাঁ তো যাই আমি সেখানে যেহেতু যে স্ট্রাকচারাল নাটক আমাকে ভাবতে হচ্ছে নাটক সেটটা স্ট্রাকচারাল আমি এখানে এখানে আমি অপেক্ষো চেয়ার দিচ্ছি না কোনো ম্যাস দিচ্ছি না আমি কিউবিক কোনো কোনো ইজোমে যাচ্ছি না আমি স্ট্রাকচারাল দিকটা দিচ্ছি যেমন এটা কঙ্কালের নাটক যদি কঙ্কালের হয় আমি সেটটা কঙ্কালের করি কারণ তার সঙ্গে এক হওয়া দরকার তো নাটকের স্ট্রাকচারের সঙ্গে আমার সেটের স্ট্রাকচার হওয়া দরকার যার জন্য আমি প্রথম করলাম কি একটা মন্দির দিলাম কারণ উনি এটা মন্দির কথা বলেছেন মন্দিরে আমি এটা দিয়েছি এটা স্ট্রাকচারেল মন্দির তার মাথায় একটা সাইন দিয়েছি যে সাইনটা কিন্তু পার্টিকুলার কোনো মন্দিরের নয় যেটা হচ্ছে আমাদের বা মানে বসুধারা বা প্রজাপতি অর্থাৎ ব্রহ্মা ব্রহ্মার সাইন এখন আমি যদি বলি সৃষ্টির আদি হচ্ছে ব্রহ্ম এবং এরা বলছে দড়ি দিয়ে টান দিয়ে বলছে যে পুরুত বলছে যে সকালে উঠেই দেখি পুরুত ওই দিকে মন্দিরের দিকে দড়িটাকে টানছেন বলে পেছন দিকে আরেকজন বলছে সেইটি তো আধিপথ চিরন্তন পথ সেই থেকে তো সরেই সব গণ্ডগোল হয়ে গেছে আমি যার জন্যেই আধিপথ বলি ওইখানে ব্রহ্মার ইয়েটা দিয়ে দিলাম মাথায় এবং আমি দিলাম এই জন্যে যে কোনো মন্দিরে সব কিন্তু কিন্তু ওই এটাই মানে প্রধান পেছনে আমি এটা ঘড়ি দিলাম সেই বালুঘড়ি বালুঘড়ির তলায় দুটো পর্দায় একটু ফাঁক করা ঠিক দেখলে মনে হয় যে উপর থেকে বালু করে মানে ভরাট হয়ে যাচ্ছে আর টুপলি পুরোটা কমপ্লিট পড়ে যাবে ওই সময় শেষে যখন শূদ্ররা ঢুকে কিন্তু ওই দিকে ওই ঘড়িটা যেন তাদের পথ করে দেয় এবং তারা ঢুকে এসে দড়ি ধরে একটা বড় ওলন যন্ত্র আছে যে কি বলে যেন আসে তখন ঐটি ধপ করে চলে উঠে আর একটা দড়ি আছে পাখে সাপের মতন করে বিরাট সাইজ সেটা একটা কাঁটার মধ্যে হা করা একটা কাঁটার মধ্যে অস্ট্রাকশন সে করে তুবড়ে পড়ে ওই অবস্থায় আছে আর একমাত্র সন্ন্যাসীকে বলেছিলাম তুই বাইরের থেকে নিয়ে যাও আর আর সবাই সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে এরা দড়ির ওই দিকে থাকবে কেউ ওই আসবে না আর দড়ি ঠপকাতে কেউ সাহস পায় না সন্ন্যাসী একমাত্র লোক যার ওই ভয় ভয় নিয়ে এবং সেও চায় সমাজে সবাই সমান হোক কিন্তু সমাজের সমান হতে গেলে যে দায়িত্বের ব্যাপার আছে সন্ন্যাসী তার নেই বলেই সন্ন্যাসী দড়ি ঠপকাতে পারে সহজেই সেই জন্য তাকে দিয়ে টপকে দেওয়া হলো গিয়ে বললে ভেঙে দাও চুরমার করে দাও সব অন্যরা এই কথা বলতে পারছে না কারণ ভেঙে দিলে তারই তো ক্ষতি বুঝলেন এই যে এইটা জিনিস মাথায় রেখে আমি কিন্তু এই স্ট্রাকচারেল জিনিসটা করলাম তার ইয়ে হলো একজন নাট্যকার এবং সমালোচক কাগজে লিখেছেন যে আমার কাছে খালে চৌধুরীর কাছে নাকি অনেক কিছু শেখা যায় অনেক কিছু জানা যায় নয় মুগ্ধকর ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলার পরে লিখলেন যে দিগন্তে দুটো বৃত্ত বৃত্ত মানে দুটো সার্কেল কিন্তু ঘড়ি সার্কেল নয় কিন্তু মানে একটা ইংরেজি এইটের মতন এইটাও তো মাঝখানে জোড়া লাগে তাও নয় এই এই চলে আসে ওই এই ঘড়িরই সেপ অন্য কোনো এই জন্যে যে উনি উনি হয়তো বলতে পারেন উনি বুঝতে পারেননি আমি একটি ছেলেকে নিয়ে গেছিলাম নবছরের বাচ্চা ছেলে সে বোঝে কিনা দেখা এই জন্যে যে রিহার্সেল যখন হয় তখন একটা ছেলে কি রিয়াক্ট করে এই জন্যে যে ইনোসেন্ট একটা মাইন্ড নিয়ে দেখবে আর একটা হচ্ছে ইন্টেলিজেন্ট মোটার ইন্টেলিজেন্ট আমি একটা ছেলেকে নিয়ে গেছিলাম বলে সে বলছে তুমি ঘড়িটা এত বড় করলে কেন তার কাছে সমস্যা হচ্ছে যে ঘড়ি এত বড় দেখেছে মানেটা এসে বুঝতে পারছে না এটা যে নাটকের প্রয়োজন লোক ঢোকাতে হবে এটা তোর ভাবেনি ঘড়ি দিয়ে তো লোক ঢোকে না আমার এখানে ঢোকাতে হবে এইটা তোর তার মাথায় আসেনি যে দু নম্বর হলো যে মন্দিরের ওইটা কি